الحمد لله نحمده ونستعينه ونستغفظه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا وزير له ولا, وزير له ولا نظير له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 وداعيا إلى الله بإذنه وصراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته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 সকল পড়ে নিয়াল মুহমদি হামিদুম ইহিহমিদ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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنتا وهو مؤمن طيبة أجرهم بأحسن ما كَانُوا يَعْمَلُونَ হাতবানুঝিয় অজহ বিহিমুয়ূম লজী আজকে কুমিল্লা জেলা জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ষষ্ঠবার্ষিক ওয়াজওয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরত ওলামা একরাম শ্রদ্ধেয় মুরব্বান আয়জাম ও আমার যুবক ভাইরা পর্দার আলম আল্লাহ তালার অগণিত শঙ্খ প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমকের আপনাকে কোরআনে কারিমের নিসবতে দাওয়াতিগের নিসবতে জিক্রো ফিক্রের নিসবতে একত্রিত হয়ে করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মাগিয়ে পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সময়ে স্বল্পতার কারণে আমি আপনাদের সামনে কোরআনী করিমের ছোট একখানা আয়াতে করিমা তালাওয়াত করেছি আল্লাহ তালা যদি তাহফিক দান করেন এই আয়াতে করিম আলোকে ইনশাল্লাহ অল্প সময় আমার নির্দিষ্ট সময়ের মধ্যেই ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করব। মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমরা এখানে আসার বেলায় আমাদের কোনো এখতিয়ার ছিল না আর এখান থেকে যাওয়ার বেলায়ও আমাদের কোনো এখতিয়ার নাই আমরা এখানে আসার বেলায়ও আমরা আমাদের ইচ্ছার অধীনে ছিলাম না আমরা এখান থেকে যাওয়ার বেলায়ও আমাদের ইচ্ছার অধীনে থাকব না আমার আসার বেলা যেমন আমি আল্লাহ আল্লাহতালার ইচ্ছার অধীনে ছিলাম আমার যাওয়ার বেলায়ও আমি আল্লাহ আল্লাহতালার ইচ্ছার অধীনে তাইলে দুইটা বেলা তো আল্লাহতালার ইচ্ছার অধীনেই আমার থাকা হলো আমার আসার বেলাও আল্লাহতালার ইচ্ছার অধীনে আমার যাওয়ার বেলাও আল্লাহতালার ইচ্ছার অধীনে দেখার বিষয় হল আমার জন্ম আর মৃত্যুর মধ্যবর্তী সময়টা বিশেষ করে আমি বালেক হওয়ার পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত এই সময়টা আমি যদি আল্লাহর ইচ্ছার অধীনে কাটাতে পারি তাহলে আল্লাহতালার এলান তা আমি রব্বুল আলমিন কবরে হাসরে মিজানে জান্নাতে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করে দেবো আমার ইচ্ছা যদি আল্লাহ তালার ইচ্ছার অনুযায়ী হয় আমার ইচ্ছা যদি আল্লাহতালার ইচ্ছার অনুযায়ী হয় আর আল্লাহতালার ইচ্ছা অনুযায়ী যদি আমার ইচ্ছে হয় তো আল্লাহতালা এলান করেন তুমি ষাট বছরের জিন্দিগি আর সত্তর বছরের জিন্দগি আমার ইচ্ছে মতো চালাবা তো আমিরব্বুল আলমিন কবরে হাসরে মিজানে আর ফুলসরাতে আর চিরস্থায়ী জান্নাতে আমি রব্বুল আলমিন তোমার ইচ্ছে মতো চলব দুনিয়াতে যদি আমি আরও সহজ করে দিই দুনিয়াতে যদি আমি আল্লাহ তালার ইচ্ছার অধীনে থাকি তো জান্নাতে আল্লাহ আল্লাহতলা আমার ইচ্ছে মতো চলবে আর খোদা না খাস্তা দুনিয়ার ষাট বছরের জিন্দগি আমি যদি আমার ইচ্ছে মতো চলি আল্লাহ তালার ইচ্ছে মতো না চলি তাহলে কবরে হাসরে আর ফলসরাতে আর ছিল স্থায়ী জান্ন জাহান্নামে আমি আল্লাহ আল্লাহতালার ইচ্ছে মতোই চলা লাগবে কথা কি বুঝাইতে পারছি আমি বলে कथा तो सोजा जो आल्ला तार इच्छार अनुकूले है इच्छा जो की आल्ला तार इच्छार अनुकूले तो कूटी कूटी बसार समस्त इच्छा आल्ला तारा पूरा कर देवे আর খোদা না খাস্তা এই ষাট বছরের জিন্দিগি যদি আমি আল্লাহ তালার ইচ্ছে মতো না চলি তাহলে কুটি কুটি টু দি পাওয়ার কোটি কোটি বছর আমি রবের ইচ্ছার মধ্যেই থাকা লাগবে আমার কবরে আমার কোনো এখতিহার চলবে না আমার হাসরে আমার কোনো এখতিহার চলবে না আমার জান হাঁসরের মাঝে ফুলসরাতে আমার কোনো এখতিহার চলবে না আর জেলখানায় তো কোনো আসামির এখতিহার চলে না কথা ঠিক না ব্যাটেই বলে না জেলখানায় কোনো আসামির কি চলে না এফ টিআর চলে না আর শ্বশুর বাড়িতে কোনো দুলারেই কোনো চাহিদা অপূর্ণ থাকে না কথা ঠিক না ব্যাঠেই বলে না আমি আমি যদি মেহমান আমি আপনাদের এখন মেহমান আমি যদি এই মুহূর্তে বলি আমি রং চা খাবো তো এখান থেকে জন ছুটবে রং চা আনতে আনবে কি আনবে না বলে আমি যদি বলি দুধ চা খাবো তো দুধ চারজন ছুটবে যদি বলি এখন গরম পানি খাবো ছুটবে কিন্তু দুনিয়াতে মানুষের কিছু বাধ্যবাধকতা থাকে আমি যদি এখন বলি আমি ঘুগু পাখির ডিম খাব তিনারা বলবেন যে হুজুর এটা তো আমরা পারব না কথা ঠিক না ব্যাঠি বলেন দুনিয়াতে মানুষের সমস্ত চাহিদা পুরা হয় না দুনিয়াতে মেহমানেরও সমস্ত চাহিদা পুরা হয় না কিন্তু জান্নাতে আল্লাহ তারা আমাদের সকলের সমস্ত চাহিদা পুরা করে দিলেন বলি শুধু এটা নয় বলকে আল্লাহ আল্লাহতালা বলবেন ফিহা মা তস্তাহিংকা মা শুনো শুনো শুনো মুখে যা বলবা আমি সেগুলোও দিয়ে দিব দিলে যা আসবে আমি সেগুলোও দিয়ে দেব আমি যেন বললাম আল্লাহ জাননাতে আপনি আমার সমস্ত চাহিদা কেন পুরা করবেন আল্লাহ তালা বলেন নজুল আহ নজুল আহ মিন রফুর রাহিম জানো কেন পুরা করবো জাননাতে তুমি আমার মেহমান আমি তোমার মেজবান মেজবান যদি স্বয়ং রব্বুল আলমিন হয় তো মেহমানদারিটা কেমন হবে বলে কি ভাই জানাতে স্বয়ং রব্বুল আলমিন হবেন মেজবান আর আমরা হব কি বলেন আমরা হব মেহমান এরকম আল্লাহ তালার মেজবানী আল্লাহ তালার মেহমান হওয়ার জন্য রাজি আসেনা ইনশাল্লাহ কারা কারা রাজি আসে হাত তুলে দেখ আমরা ইনশাল্লাহ আল্লাহ হাত মেমা আমি আল্লাহ আমার মেহমান আমার মেজবান হবেন আর আমি আল্লাহ তালার হবো হব জন্য শুধু ষাট আর সত্তরটা বছর না না ষাট আর বছর নয় শুধু আজ থেকে মৌ পর্যন্ত যেটা চলে গেছে গেছে आज थे मौत पर्त जदि हमें समस्त इच्छा के अल्लाह तलाार इच्छार सामने कुरबानी करते समस्त इच्छा के कार सामने बोलें आल्लाह तलार इच्छार सामने समस्त इच्छा के जलांजलि दी आल्लाह तलाार इच्छा के प्राधान्य दई आल्लाह ताल मानस के प्राधान्य दे आल्लाह तलाार एरादा के प्राधान्य दी आल्ला तुम्हें मौत संगे संगे तुम मऊत संगे संगे हमें हयात दुनिया वफिल आखरा দুনিয়াতেও তুমি আমার বন্ধু ছিল আখরাতেও তুমি আমার বন্ধু কি হয় ফেরেস্তারা কুটি কুটি ফেরেস্ত একসাথে বলবে দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম তোমার বন্ধু ছিলাম আখরাতেও আমরা তোমাদের বন্ধু থাকব কি হয়? দিয়ে যখন কবরে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে ফেরেস্তা দূর থেকে জিজ্ঞেস করবে ফেরস্তা দূর থেকে বলবে আধ হুলু আ আধ আমি কি আসব। কারণ মন্ত্রীর কাছে যদি সাংবাদিক ইন্টারভিউ নিতে হয় তাহলে অনুমতি নেয় কথা ঠিক না ব্যাটে বলেন আর সোরার কাছ থেকে যদি দ্বারোগা সাক্ষাৎকার নেয় তো অনুমতি নেয় না ফিদা দেয় কী ভাই চোরার কাছ থেকে সাক্ষাৎকার নেয় না জিজ্ঞাসাবাদ করে না তো দ্বারোগা অনুমতি নিয়ে সাক্ষাৎকার না ব্যাথের আগা দেওয়া সাক্ষাৎকার নেয় কি ভাই আর যদি মন্ত্রীর কাছ থেকে সাংবাদিক সাক্ষাৎকার নেয় দূর থেকে অনুমতি নেয় কি না বলেন তা আমরা যখন ইমান আর আমল ওলা যখন কবরে যাবে যে তার ইচ্ছাকে আল্লাহ তার ইচ্ছার সামনে কোরবানি করে আল্লাহ তার ইচ্ছাকে প্রাধান্য দিছে তো দূর থেকে ফেরেস জিজ্ঞেস করবে আখ হল আমি কি আসব এবার এই বন্ধুর চতুর্পাশে আল্লাহ তাহলে আগেই বডিগার্ড ঠিক করে দিবেন। तर डान दि के नाम बीके रोजा तर माथार दिखे तरह तिलवात पायर दिखे तर समस्त दान खरा तस्बी हाथ जे जीवन कखो नामे नहीं आबाद जाम जे जीवने नाम पढ़से तो डान दिकर बडीगार्ड का कि परिमाण तागड़ा हो जीवन भर जमतर साथ नाम पढ़ते तरह डान दिकर बडीगार्ड कीगड़ा बाकी जीवने कखो रोजा छड़े नहीं तो बाम दिकर बडीगार्ड क्यों परगड़ा যে কোরআন শরীফ পড়তে না পারলেও পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়ছে রমজানের খতে তার আবি শুনছে তো তার কোরআনে করিম ও তাগড়া তার মাথার পাশে কোরআনে করিম তাগড়া আর তার তসবি হাত দাম খারাত গুলো পায়ের পাশে তো এদিক থেকে ফেরসতে আসবে আদু আমি কি আসব। তো এদিকে বডিগার্ড বলবে লেসমিন কেব আলি মুদখল আর যাও আমার এদিক থেকে ঢোকার কোনো ব্যবস্থা নেই যারা এদের বডিগার্ড তো ল্যাংড়া বুঝুন নাই কথা বুঝেন নাই মনে হয় কি বলছি বলেন বলেন বলেন কি বলছি বলেন সবে বলেন তো এটা তো ফেরেস্তার বেংসি দেখেই ওটা ঠিক না বেড়ে গেলেন ওটা তো প্রতিবন্ধকতা কারোর ঠিক না বেড়ে গেলেন তো এটা বলবে লাইসামিন খেবাল ইমুদ খাল খবরদার আমার দিক থেকে ঢুকার কোনো ব্যবস্থাই নাই। এবার ওদিক থেকে আসবে আমি কি আসবো রোজা তো আরো রোজার মধ্যে কোনো ত্রুটি নাই সোহা আল্লাহ রোজার মধ্যে তো কোনো খুঁজ নাই সোহাল আল্লাহ কারণ রোজার মধ্যে কেরাত লাগে না আল্লাহ রোজার মধ্যে যদি কেরাত লাগতো তো রোজাও অশুদ্ধ থাকতো আমরা আল্লাহ সারাইছে রোজার মধ্যে কেরাত লাগে না কি বলেন রোজার মধ্যে তাজবিও লাগে না রোজার মধ্যে তাসাহুদ লাগে না যদি এগুলো থাকতো তো আমাদের রোজাও ল্যাংড়া থাকতো আল্লাহ রোজার মধ্যে কিছুই লাগে না এবার বাম দিক থেকে সে আহাদুখুলু আসবো রোজা বলে খবরদার লাইসেমিন আমার দিক থেকে ঢুকার কোনো ব্যবস্থা নাই। মাথার বাস দিয়ে আসবে বলবে আহা দুখলু আসবো সেও বলবে পুরাণে ক্যারিম বলবে খবরদার অত গোট প্রতি রমজানে পুরাণে করিমের খতম শুনত তার আমার দিক থেকেও ঢুকার কোনো ব্যবস্থা নাই। এবার পায়ের পাশ দিয়ে আসবে ওরাও বলবে না না আমাদের দিক থেকেও ঢুকার কোনো ব্যবস্থা নাই। এবার ফের দূর থেকে জিজ্ঞেস করবে তোমরা কারা বুঝলাম না তোমরা কারা আমি চিনলাম না আমি তো এই অলিউর রহমান রহমানের এই বন্ধুর একটুখানি ইন্টারভিউ নিব তাকে শুধু তিনটা প্রশ্ন করব ইমিগ্রেশনে প্রশ্ন হয় না ইমিগ্রেশনে প্রশ্ন হয় না বলে ইমিগ্রেশনে ওর তিনটা প্রশ্ন হবে তার তিনটা ইন্টারভিউ হবে এরপরে আমি চলে যাব তো চার বডিগার্ড একসাথে বলবে যদি তার প্রশ্ন করতেই হয় তো আদাবের আদাবের সাথে সাথে করো। করো। কি হয় খবরদার আল্লাহ তালার বন্ধুর জন্য কোনো অসম্মান না হয় এবার দূর থেকে বলবে মার রবুক আদাবের সাথে মার রবুক আপনি একটু বলবেন আপনার রবকে সোহান এই বন্ধু কি বলবে জানেন আচ্ছা গতকাল পর্যন্ত জীবনে কতবার করতে বলেন আপনার সবাই আমরা এখানে যারা আছি আমরা সকলেই কিন্তু তিনশো বাউন্ন বার বলছি আজকে তিনশো বার বলা আমাদের শেষ হয়ে গেছে বলবেন আপনিও বলছেন আপনিও বলছেন আপনিও বলেছেন আপনিও বলেছেন তিনশো বাউন্নবার আমি রব কখন বললাম এবার দেখেন তো দেখি কতবার বলছি আমরা দাঁড়িয়ে বলছি বত্রিশ বার আজকে দাঁড়ায়া বলছি বত্রিশ বার বারো আকাত শূন্যতে ফরাজ আর তিন ডাকাত ভিত এই নামাজে আমি দাঁড়ায়া বলছিলাম আলহামদুলিল্লাহ कत बार सबा बोलन तो ना तो तर उत्तर सहज शुभ हानल्ला तर उत्तर की बत्रीसाया बोलना तीन बत्रिस बत्रकतर मध्य बत्रीसा रुकु बत्रीसुरु ते तीन बार शुभ हानलिम शुभ हानलिम तीन बत्रीन बार शुभ हैल्ला कत बार एखने आज के सबाई बोलनादुल्ला तीन बत्री छियान्नबई बार बार बत्री गुन বত্রিশ দুগুনে কত চৌষট্টি কত একশো বিরানব্বই সোহানো বলেন তিন চৌষট্টি কত একশো বিরানব্বই বার এবার রুকু থেকে দাঁড়াবার সময় ৩২ বার বলছিলাম রব্বান টোটাল তিনশো বার সোহান্লো বলবেন কতবার अपनारा क्यों जो कैलकुलेटारे योग करत टैर पाइतन जो गेसे रखी तो अपन के बलार जो आगे जुग कर रखी কতবার মোট বলেন তিনশো বাউন্নবার তিনশো বাউন্নবার আমি আজকেও বলেছি রব্বি আল্লাহ গতকালকেও বলছি রব্বি আল্লাহ গত পরশুও বলছি রব্বি আল্লাহ এর আগের দিনও বলছি রপ্তাহের প্রত্যেক দিন বলছিলাম গত সপ্তাহের প্রত্যেক দিন বলছিলাম দুই সালে বলছিলাম দুই সালেও বলছিলাম দুই সালেও বলছিলাম দুই সালেও বলছিলাম ইনশাল্লাহ মৌ পর্যন্ত রো জানা তিনশো বত্রিশ বার বলে যাব আর রব্বুল আলমিন যখন যারা বলছেন তো তারা আলহামদুল্লাহ বলেন আর যারা বলেন নাই তারা আস্তা রসুল্লাহ বলেন বলে না এরকম কিছু মানুষও মনে হয় এই সমাজে থাকতে পারে আসতে বললেন কেন তিনশো বাউন্নবার বলে নাই এরকম কিছু মানুষ ওই সমাজে আছে কিনা আমরা যারা বলেছি আমরা বলবো কি আলহামদুলিল্লাহ যারা বলে নাই তারা বেচারা কি করা উচিত কি হয় তারা বলা উচিত মজার বিষয় হলো কোনো বাচ্চা যদি দুষ্টমি করে আব্বার সাথে বেআ করে তৃতীয় ব্যক্তি আইস কি বলে এই ছেলে তুমি বাবার সাথে কেন দুষ্টমি করছো যাও বাবার কাছে মাফ চাও তো বাবার কাছে ছেলে বলে আব্বু মাফ করে দেন বলে কি বলে না বলেন এবার বাবা কি বলে জানেন এই ছেলে বল আর জীবনে করবি না বলে কি বলে তো ছেলে এবার কী বলেন আব্বু মাফ এবারের মতো মাফ করে দাও আব্বু আর কখনো করব না তো আল্লাহ তালা বলেন যারা রোজ আনা তিনশো বত্রিশ বার করে প্যাশনের জিন্দিক বলো নাই তো তোমরা বলো হস্ত আল্লাহ মাফ করে দেন এবার বলে না না এটা বললে হবে না সঙ্গে সঙ্গে এটাও বলো তু বই ইলাই আল্লাহ জীবনে আর কখনো করব না কি ভাই তাহলে আপনাদের জন্য কি আছে ঔষধ আছে কিনা বলেন ঔষধ কি আস্ত গফরুল্ল আস্ত গফরুল্ল আস্ত গফুরুল্লহ আস্ত এই জন্য আপনার কাছে মার চাইতেছি আর মনে মনে বলবেন আল্লাহর সামনের জীবনে কখনোই নামাজ ছাড়ব না যদি এভাবে কেউ একবার বলে শুধু একবার আবার যখন বলে এবার ফেরস্তাকে আল্লাহ তালা বলেন ফেরেস্তা ওর গুনার উপরে রিমুভার দিয়ে মুছে দে বলেন এবার তোমার নেকি গুণাগুলোকে নেওয়া হবে এই জন্য আমাদের কাছে ষাট বছরের রেজিস্টার রেজিস্টারকে সাফ করার ঔষধ আছে আসে যদি কেউ আইসা বলে আল্লাহ মাফ করে দেন আর করব না আল্লাহ তালা সঙ্গে সঙ্গে গোটা পেসনের ষাট বছরের রেজিস্টারকে সাফ করে দেয় কি ভাই সহজ না কঠিন বলেন তো একটা পৃষ্ঠের মধ্যে লিখলেও সাফ করতে এতটা দেরি হয় না ষাট বছরের রেজিস্টারকে সাফ করতে যতটা দেরি হয় সোহা কি হয় কিন্তু শয়তান আমাদেরকে করতে দেয় না শয়তান আমাদেরকে এটাই করতে দেয় না এখনও ইস্তেক ফারের সময় হয় নাই এখনও তোর সময় হয় নাই কথা ঠিক না ব্যাটেই বলে কিন্তু কী মজার বিষয় আমি আজকে ইস্তেক ফার করলাম আর করলাম খুদা না খাস্তা আবার যদি গুণা হয়ে যায় তো আবার করবো আবার গুণা হয়ে যায় তো আবার করব। কি পরিমাণ সহজ কি পরিমাণ সহজ আমি তো দেখতেছি একটা বারের মতো এক সেকেন্ডের মতো যদি কেউ চিন্তা করে কোন মুসলমান জাহান নামে যাইতেই পারে না কি ভাবে শুধু বললেই তো আল্লাহ মাফ করে দেন সব বলবেন না কি বলবেন বলেন কি বলবেন কাল না পরশু আমার আমার এই এই আমার প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ ধনুটে হাজার নয় লাখের মতো মজমা তাই বলছি বললেই তো হয় রববা বা মাফ করে দাও তো একজনে চিঠি লিখছে তুই শুধু এটা বললেই হয়ে যাবে তাই বলছি রবগুল আলমিন বলেন আমি মাফ করে দিব আপনার কোনো অসুবিধা আছে কি ভাই আপনার কোনো অসুবিধা আছে রব গুলা আলমিন যদি মাফ করে দে আপনার অসুবিধা কোথায় কথা ঠিক না ব্যাটে বলে বরং রবা আলামিন বলবেন তুমি যে এভাবে বলছ আমার রসমতকে যা আম করে দিস এজন্য যাও তোমাকেও মাফ আল্লাফ করা চারশো কোটি আছে কাফের কথা ঠিক না ব্যাঠি বলে না তো আল্লাহ তালা শাস্তি দেওয়ার লাইক চারশো কোটি যথেষ্ট আম করে তো মোমেন্ট আমাদেরকে একটা একটা জান্নাত দিয়া ওদের জান্নাত গুরুত্ব আম করে দিয়ে দিব কারণ প্রত্যেক বাণী আদমের জন্য একটা জান্নাত আছে একটা জাহান্নাম আছে ইন্নালে বাণী আদমের সামনে আমি মুস্তাকুর নবী আপনি খালেদ আপনি রাশেদ আপনার নামের সামনে লেখা আছে একটা জান্নাত একটা জাহান্নাম তো সমস্ত বেঈমানার কাফের জন্য সমস্ত বেঈমানার কাফেরকে একটা একটা জাহান্নাম দিয়ে দিবে ওদের জান্নাত গুলো তাল্লা আমাদেরকে দিয়ে দিবে এই জন্য রব্দুল আলমিন বলেন খা রব্বিহী জান্নাত যারা না আমাকে ভয় করে আমি না তাদেরকে দুটা দুটা জান্নাত দিয়ে দিব কি দিয়ে দিবে বলেন দুইটা দুইটা দিয়ে দেবে এই জন্য ইনশা আল্লাহ আমরা সকলেই জান্নাতি আলহামদুলিল্লা বলেন আলহামদুলিল্লাহ কিছু কি না বলেন আশার সঞ্চার ঘোষে তো তাহলে বলেন আমরা সকলে কি আবার বলেন আমরা সকলে কি আপনার খুশি হইতে পারলেন না মনে হয় যেন আমি আপনাদেরকে জান্নাতি বলে দিয়েছি তারপর আপনার খুশি হইতে পারলেন না আরে খুশি না বাজার বলেন খুশি কথা আপনি ও কি মজার কথা রে দাখালা বলেছেন আ খালা বলেন নাই দাখালা মানে নিজে নিজে চলে যাওয়া আতখালা মানে আল্লাহ দেওয়া দাখালা মানে নিজে নিজে চলে যাওয়া কি তাহলে ইনশাল্লাহ আমরা কিনা বলেন আর কি বলেন হ্যাঁ আমরা কি আর জান্নাতি কি ছাড়তে পারে না তাহলে এবার বলেন তো কি করা লাগবে ওহ মাশাল আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন কয়েক তো বড় লাগবে বলেন তো আরও জোরে কয়েক তো দেখেন আমার আঙ্গুলের দিকে তাকান এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা আঙ্গুল আচ্ছা এখানে কয়টা আঙ্গুল আচ্ছা এত পাঁচ কেন বুঝে গেছো তোদের नाम की आसल मूलत बुनियाद्ला खमस बोले प्रथम तो इसलमर बुनियाद हलो पांच रोजा हज जकत कैलिमा नामा हज जकत क्योंकि सौभाग्यवशत जरा गरीब मानूष अची हम कि नहीं जकत और हज नाई तो बेचारा कहलम लाइक पांच कोथा इन तो पांच सभापतर लगे तो पांच सेक्रेटर सहेबर लाइक तो पांच डाक्त सहेबर तो तोचा पाँच कथाय तो रबुल आलमीन बोम पाँच हलो ফজর জহর আসর মগরীব হাইশা কি ভাই আমাদের পাঁচ কোথা বলেন গণন গণন গনেন ফজর জহর বলেন ফজর জহর আসর মগরীব হাসা আচ্ছা আমাদের জন্য পাঁচ হলো এবার দেখেন তো চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক ইন্দ্রীয় কটা আরো বলেন ইন্দ্রীয় কয়টা আচ্ছা চোখ নাই এই মানুষটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ আচ্ছা অসম্পূর্ণ মানুষ অসম্পূর্ণ মানুষের কাছে আপনি বোন বিয়ে দিবেন কথা বলেন চোখ নাই তার কাছে বোন বিয়ে দিবেন ফুফি বিয়ে দিবেন কান নাই তার কাছে বোন বিয়ে দিবেন বললে বুঝা গেছে এটা অসম্পূর্ণ এই দুনিয়াতে বোন মিলে না দুনিয়াতে আরেকজনের বোন মিলে না মিলতে কষ্ট হয় আমি কি বুঝতে পারছি কয়টা দুনিয়াতে ভালো জায়গায় বিয়ে করতে কয়টা লাগে বুঝে গেছো তো সব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন দুনিয়াতে ভালো জায়গায় বিয়ে করতে কয়টা লাগে কি কি গণেন কি কি চক্ষু কর্ণ নাসিকা জিব্বা তাই আমি ভাবছি আমি নোয়াখালীর মানুষ বুঝাইতে পারতাম না আপনারা বুঝে গেছেন এবার দেখেন মানুষের শরীরে ইন্দ্র এখানে পাঁচটা জিনিস আছে চামড়া রক্ত গোস্ত হাড্ডি মজ্জা আসেনি বলেন আচ্ছা কোনটা ছাড়া কোনটা সবল কোনটা ছাড়া কোনটা অচল বলেন তো চামড়া ছাড়া অচল না সচল রক্ত ছাড়া শুধু অচল নেই না রক্ত ছাড়া মরে যাবে রক্ত ছাড়া তো নাই প্রেশার কমে গেলে তো নাই কথা ঠিক না বেসি বলেন তাহলে বুঝা গেছে পাঁচটা আর হাড্ডি নাই অচল হাড্ডির ভিতরকার মজ্জা নাই বলেন না অচল কোনটা না থাকলে সচল আচ্ছা গোষ্ঠ নাই শুধু গোষ্ঠটা নাই আর সব আছে অচল না সচল বলেন তাহলে আপনি ফজর নামাজ নাই আপনি সচল মুসলমান কেমনি হলেন আমাদের বুঝান তো কি ভাই তাহলে ফজর নামাজ ছাড়া কি অচল মুসলমান না সচল মুসলমান অচল মুসলমান তো অচল মুসলমান জান্নাতে দিতে হলে ফিডা খাইতে হবে ফিডা ফিডা আরে কথা ঠিক না ব্যাঠি বলেন অচল হলে ফিটা খাইতে হয় অচল হলে কী খাইতে হয় বলেন গাড়ি যদি অচল হয় খাইতে হয় দরে কয় না ধাক্কা খাইতে হয় ফিটা খাইতে হয় তারপরে বাড়ির যায় কথা ঠিক না ব্যাঠি বলে না আগে ছোট ছোট্ট ছোট ছোট হাতুড়ি দেওয়া পিঠা এতে যদি সে ঠিক না হয় এবার হ্যামার দেওয়া পিঠা কথা ঠিক না ব্যাঠি বলে না এই জন্য মুস্তিম উম্মার উপরে যে পিঠাই চলতেছে এটা মুস্তিম উম্মার নামাজ ছেড়ে দেওয়ার কারণে চলতেছে মুসলিম উম্মার উপরে যে পিটাই চলতেছে এটা মুস্তিম উম্মার দিন ছেড়ে দেওয়ার কারণে চলতেছে আপনি একটা উদাহরণ দিলে খুব বুঝবেন আমরা তো অনেক দামি ছিলাম না পৃথিবীতে আমরা অনেক দামি ছিলাম কিনা বলেন কিন্তু এখন আমরা দামি নাবে দামি এটা উদাহরণ দিলে আপনি খুব সুন্দর বুঝবেন যেমন ধরেন নতুন দুলা বিয়ে করেছে যারা করেছেন তো তারা বুঝে যাবেন যারা করেন নাই তারাও বুঝবেন আনারই কোথেকে বুঝবেন এখন বিয়ে যারা করে নাই তারা বুঝবে কোথেকে নতুন দুলা শ্বশুরবাড়িতে গেলে কি পরিমাণে আদর বলেন তো আদর কিনা না বলেন কি কি খাওয়া ওখানে কি না খাওয়ায় হয় সব কিছুই তো খাওয়া হয় ঠিক না ব্যাটিক বলে না আচ্ছা এবার ধরেন তিন মাস পরে এরা মিয়া ভিবি স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু টকজক লেগা তিন তলাক হয়ে গেছে তিন তলাক দেওয়ার পরে এবার স্বামী এই বর দুলা এবার শ্বশুরবাড়িতে আসছে আজকে কি মুরগি ডিম দেয় না ঝাড়ু দেয় বলেন তো আজকে কি মধুস্বর মধ্যে না ঝাড়ু লাগা তো এখন বউ বড়ো যদি জিজ্ঞেস করে আম্মা কি ব্যাপার গতকাল পর্যন্ত মুরগির ডিম দিলেন আজকে ঝাড়ু কেন দিলেন তো কি বলবে গোলামের ফুতর কি দাম কথা ঠিক না ব্যাটী বলেন বরং যত কথা কইব তত ঝাড়ুবিটা আরো বেশি পড়ব কারণ তোমার তো কোনো দামেই ছিল না এখানে তোমার দাম ছিল আমার কন্যা তোমার কাছে থাকার কারণে আমাদের বোন তোমার কাছে থাকার কারণে আমার ভাতিজি তোমার কাছে থাকার কারণে আমাদের ভাগ্নি তোমার কাছে থাকার কারণে তোমার এতটা দাম ছিল তুমি আসা মাত্রই ঠান্ডা আসা তোমার জন্য আ কি বলে হরেক রকমের রকমারি ফল রকমারি নাস্তা সব ব্যবস্থা তোমার কাছে আমাদের মেয়ে ছিল বলে আর এখন মেয়ে যে নাই এবার ঝাড়ু ফিটা ছাড়া তোমার আর কোন ব্যবস্থা নাই কথা ঠিক না ম্যাঠি বলে না তাহলে এবার বলেন তো আমাদের দাম কেন ছিল ইমান আমলের কারণে বলেন আমাদের দাম কেন ছিল বলেন আমাদের দাম ছিল কেন বলেন ইমান আমলের কারণে তাহলে আমাদের দাম ছিল ইমান আমলের কারণে জমিনে আমাদের দাম ছিল আসমানেও আমাদের দাম ছিল সেমালেও আমাদের দাম ছিল আমাদের দাম ছিল সূর্য উদয়ের দেশেও আমাদের দাম ছিল সূর্য অস্তের দেশেও আমাদের দাম ছিল সারা পৃথিবীতে আমাদের দাম ছিল লেকিন আমরা যখন ইমান আর আমল ছেড়ে দিছি এবার কি দামের দাম চলতেছে না বেদামি চলতেছে এই জন্য আমি कि अपना बुझाइते मुस्लिम विश्व आज निर्तन क्या नो? কোনটা ছাঁসতে বলেন বলেন চাই তুমি পুরুষ তুমি মহিলা হাও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি আরব হও চাই তুমি আজম হও চাই তুমি এশিয়ান হও তুমি ইউরোপিয়ান হও তুমি যে কোনো যোগ্যতারই হাও না কেন যে কোন বয়সেরই হও না কেন যে কোনো সম্পদের মালিক তুমি হাও না কেন তুমি যদি ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও তুমি যদি ইমান বানাও আমল বানাও আমি রব্বুল আলমিন দুইটা বানাবো তুমি বানাবা দুইটা আমি বানাবো দুইটা তুমি বানাবা ইমান তুমি বানাবো আমল আমি বানাবো তোমার দুনিয়া তোমার কি আখরাত আমার কি বানাবে তিনি আমার আমার দুনিয়াও আমরা কি বুঝলাম আমরা বানাবো আমাদের ইমান আমরা বানাবো আমাদের আমাল আমাদের ইমানের ভিত্তিতে আমাদের আমালের ভিত্তিতে রকবুল আলমিন আমার দুনিয়াও সুন্দর করে দিবে আমার আখড়াতও সুন্দর করে দিবে। তাহলে আমাদের দুনিয়ার আজকে যে দন্য দৈন্যদশা আমাদের দুনিয়ার আজকে যে দুর্দশা আমাদের দুনিয়া যেভাবে আজকে ধ্বংস হইতেছে এতে তো মনে হইতেছে আমাদের আখড়া তো ধ্বংস হইতেছে কথা ঠিক না ব্যাঠিক বলে না কারণ আমরা যখন আমাদের শক্ত ছেড়ে দিয়েছি তো রব্বুল আলমী তার নিজেরটা কেন পুরা করবেন কেন পুরা করবেন আপনার দোকানের কর্মচারী খেয়াল করেন আপনার দোকানের কর্মচারী আপনি দোকানে আসতে দেরি করেন প্রতিদিন কিন্তু দোকানের কর্মচারীকে বলে দিয়েছেন নয়টা দোকান খুলতে আপনি নয়টা গিয়ে দেখলেন আজকে দোকান খুলে নাই আপনি কি বলবেন কিরে দোকান খুলো নাই কেন যদি বলে স্যার আজকের মতো মাফ করেন আর করব না আগামী দিন থেকে ঠিক মতো খুলবো আগামী দিন গিয়ে দেখলেন দোকান খুলছে সাড়ে নটা বাজে আজকে কি গতকাল আওয়াজ আজকের আওয়াজ কি একরকম হবে নাকি দুই রকম হবে তুমি গতকালকে একবার বলছো খুলবা ঠিক মত। আজকেও তুমি খুললো না আচ্ছা আবার সামনের দিন আগামী দিন আবার সে নয়টার দোকান খুলছে দশটায় তিন দিন একটা না নয়টার দোকান দশটায় খুলছে আপনি বলেন তো আপনি তাকে আর কয়দিন সুযোগ দিবেন এখানে অনেকেই দোকানের মালিক আছেন অনেকেই কর্মচারীও থাকতে পারেন আপনি বলেন তো আপনাকে আর কয়দিন সুযোগ দেবে আপনি তখন কি বলবেন বলেন তিন দিন সে নয়টায় দোকান খুলে নাই খেয়াল করেন তিন দিন সে নয়টায় দোকান খুলে নাই আপনি এবার বলেন তাকে কি বলবেন আমার দোকান থেকে রাস্তা কথা ঠিক না ম্যাডি বলে না আজকের মতো কি তাকে মাফ করবেন যদি আজও মাফ করেন আচ্ছা চতুর্থ দিন সে আবার করলো আজ যদি মাফ করেন পঞ্চম দিন সে আবার করল আপনি কতদিন তাকে মাফ করবেন এবার বলেন তো রপুল আলমিন আমাকে ঘুম থেকে কয়টা উঠতে বলেছেন উত্তর দেন ঘুম থেকে কয়টা উঠতে বলেছেন না আরো সহজ করেন সূর্য উঠার আগে বলেন আমাকে কয়টা উঠতে বলছেন বলেন আরজর বলেন কয়টা উঠতে বলছে আপনাকে আর আমাকে না বলছে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠতে কে বলছেন আরজর বলেন কে বলছেন আমার বানানেওয়ালা শুধু আমার দোকানের কর্মকর্তা নন শুধু আমার অফিসের কর্মকর্তা নন আমার আমার আমার রব আমাকে বলেছেন। তোমাকে বানানে উঠার আগে ঘুম থেকে উঠা লাগবে কত কখন ঘুম থেকে উঠা লাগবে বলেন তো এ দাঁড়ানো বলে না কখন ঘুম থেকে উঠা লাগবে তাহলে আমাদের মালিককে তিনি কি বলেছেন ঘুম থেকে উঠা লাগবে কখন ঘুম থেকে উঠা লাগবে কখন সূর্য উঠার আগে এবার বলেন তো আমি এক মাস উঠলাম না দুই মাস উঠলাম না এক বছর উঠলাম না যেতে যেতে গত চল্লিশ বছর উঠলাম না আপনি বলেন তো এই এই ধরিতিতে এই ধরা এই ঘরে আপনাকে আর তিনি কয়দিন রাখবেন কি ভাই এরকম ঘুম থেকে উঠেন না এরকম মানুষ এই সমাজে আসেন কিনা ঘড়ি দেখেন ঘড়ি ঘড়ি দেখেন আলহামদুলিল্লাহ দেখা যাক আলহামদুলিল্লাহ কী ভাই তাহলে এবার বলেন তো আমাকে ঘুম থেকে কয়টা উঠতে হবে আমাকে মাফ করবেন আমার এই আমার এই অসংগত প্রশ্নের জন্য বলেন তো গরু আর ছাগলগুলো ঘুম থেকে কয়টা উঠে উত্তর দেন হ্যাঁ উত্তর ঠিক হয় নাই এবার কয় ফলের পরে উত্তর তাও ঠিক হয় নাই গরু আর ছাগল ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে হয়তো খাবারের প্রয়োজনে অথবা হয়তো ইনের প্রয়োজনে অথবা আউটের প্রয়োজনে হয় খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে আর কথা ঠিক না ব্যাঠি বলেন কি বলছি বলেন গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে খাবারের লাইগে ঘুম থেকে উঠে ওরা কেউই অজু করার লাইগা আর নামাজের লেগে ঘুম থেকে উঠে না কথা ঠিক না ব্যাঠি বলে শুধু আমরা যারা মুসলমান আছি আমরা অজু আর নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠি কোন জান দুনিয়াতে ঘুম থেকে অজুয়ার নামাজের প্রয়োজনে উঠে না কথা ঠিক না ব্যাথি বলে না দুনিয়ার কোনো কোনোদি নামাজের প্রয়োজনে ঘুম থেকে না। দুনিয়ার কোনো হিন্দু নামাজের ঘুম থেকে উঠে না দুনিয়ার কোনো নাসারা এবাজতের প্রয়োজনে ঘুম থেকে উঠে না দুনিয়ার কোনো পাদ্রী এবার প্রয়োজনে ঘুম থেকে উঠে না দুনিয়ার কোনো হিন্দুদের হ্যাঁ কি বলে ঠাকুর এবাজতের প্রয়োজনে ঘুম থেকে উঠে না আর মুসলমান বাচ্চা বাচ্চাও এবাজতের প্রয়োজনে ঘুম থেকে উঠে কথা ঠিক না কোন প্রয়োজনে বলেন যারা সূর্য উঠার আগে উঠেন আপনাদের নাম মুসলমান আর যারা সূর্য উঠার পরে উঠেন আপনাদের নাম মুসলমান না হয়ে হায়ান আর দেখছেন নি ঠিক একজনে কেছে শুধু কি হয় যারা ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে এদের নাম মুসলমান বলেন যারা ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে বলেন এদের নাম কি আরো বলেন এদের নাম কি হুজুর আমি এটা মানলাম না আমি এটা মানলাম না ছাড়তে দেন চল্লিশ বছর ছাড়্ত দেন পঞ্চাশ বছর শ্রেষ্ঠ মালিক ধরেন কথা ঠিক না ব্যবেন আচ্ছা কাকে কাকে মালিক পর্যন্ত ছাড় দিয়েছে সকলকেই ছাড় দিয়েছে আর কাকে কাকে ছেড়ে দিয়েছেন কাউকে ছেড়ে দেন নাই কথা ঠিক না ব্যাঠি বলেন মালিক কাউকে পর্যন্ত ছেড়ে দিয়েছে মালিক কিন্তু সকলকে কিনিয়েছেন বলেন জোরে কয় না সকলকে কি দিয়েছেন ছাড়তো দিয়েছেন ছেড়ে দেন নাই ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই তাহলে এখানকার বেনামাজি কেউ ছাড়তো দেন ছেড়ে দিবেন না এখানকার দুর্নীতিবাসকে ছাড় তো ছেড়ে দিবেন না কত ঠিক না কোন সোর ধরে প্রথম দিন ধরছে না ধরে নাই শুধু ছাড় দিছে শুধু ছাড় দিছে শুধু ছাড় দিছে শেষ তো ধরছে কথা ঠিক না ব্যাঠি বলে না যারা মদ খায় কই আমি তো খাইছি ক্যান্সার তো হয় না তো অপেক্ষা করি বলে না যারা মদ খায় তারা তো অপেক্ষা করা দরকার ঠিক না ভ্যানি বলে না তো ঠিক আছে অপেক্ষা করো আমি কত সিগারেট খাইলাম কই ক্যান্সার তো হয় না অপেক্ষা করো অল্প কটা দিন অপেক্ষা করো আল্লাহ তারা বলেন ফামা হিল হোম কালি লাগে না অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য ছাড় দাও অল্প সময়ের জন্য ছাড় দাও এজন্য জন্য মেরে ভাইও নিয়ত করেন আজ থেকে জীবনে কখনো না মদ ছাড়বো না ইনশাআল্লাহ হাত তোলেন না ইনশাআল্লাহ পড়ব তো ইনশাল্লাহ কত আক্ত পড়বেন ইনশাল্লাহ পাঁচ অক্ত পড়বো তো ইনশাল্লাহ সব্যকে তাও আমার বন্ধু আপনি যদি বলেন পাঁচ পড়ি তো কি দিবেন একটু বলেন তো কি দিবেন আল্লাহ বলেন তুমি যদি সূর্য উঠার আগেও পড়ো সূর্য ডুবার আগেও পড়ো সূর্য ডুবার পরেও পড়ো রাতের অন্ধকারেও পড়ো দিনের আলোতেও পড়োলা হিহা চার আসরের ফরজ পড়ে ফেলো বিকেল বেলা সন্ধ্যাবেলা যদি তিনটাঘাত মাকরিবের ফরজ পড়ো আবার ঘুমবার আগে যদি তুমি চার এসান নামাজ পড়ে শুইতে পারো রকুল আলামিন বলেন এটা যদি তুমি করো আমি কি করবো জানো লাল্লা तुम्हें खुशी को की भाई मंत्री महोदय जो एम पी के, के खुशी दीब तो कैमन है बेपार যদি প্রধানমন্ত্রীর কোন চেয়ারম্যানকে বলে আমি আপনাকে খুশি করে ব্যাপারটা কেমন হবে নাশর আলামিন বলেন রব্বুল বলেন সূর্যের মালিক বলেন চন্দ্রের মালিক বলেন সাত সাত জমির মালিক বলেন আর শাহজিবের মালিক বলেন তুমি যদি ফাজর রাজেও করো নামাজ তোমার খুশি করে ছাড়ব কি ভাই কি করে ছাড়বেন বলেন আর বলেন কি করে ছাড়বেন হ্যাঁ দেখেন যান যে না খুশি খুশি থাকে তার চেহারা দেখলে বুঝা যায় বুঝে না কথা এই জন্য নামাজিদের চেহারা সবসময় দেখবেন খুশি খুশি কথা ঠিক না ব্যস্ত নামাজিদের চেহারা খুশি খুশি কিনা বলেন হাসি হাসি কিনা বলেন সুন্দর কিনা বলেন আর বেনামাজিদের চেহারা চোরা চোরা কিনা বলেন কথা কি বুঝে এসছে কেউ রাগ করছেন আল্লাহ আমাকে কি করব আমার কথা একটু শক্ত হয়ে যায় অন্য কেউ মনে কষ্ট পায় যায় আমি একটা দোয়া শিখছি তাফারা মাজলিস এটা শেষে পড়ে দিব যত মনে কষ্ট আছে সব আল্লাহ মাফ করে দিব কেউ ভাই এই জন্য নামাজিদের চেহারা কি বলেন আচ্ছা ইমান দাঁড়িতে বলেন তো আপনাদের মসজিদের ইমাম সাহেবের চেহারা সুন্দর কিনা এদেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের ইমাম সাহেবের চেহারা সুন্দর কিনা আচ্ছা আমরা জীবনে আমরা জীবনে ক্রিমেকের নাম বলেন না আমরা জীবনে ফ্যারেন্ড নাভলিক কয়বার ব্যবহার করেছি কী ভাই আমরা কয় জীবনে আমাদেরকে নাফিদের কাছে সোফি দিয়েছি নাফিজ সাহেব আমাকে একটু সুন্দর ডিজাইন করে দেন মানুষটা বলবেন কি ভাই ওই যে নাম সাহায্য ও যে ভাই এই যে আমাদের মুরব্বী বাবা দেখে করতে পারো আল্লাহ কসম সুরো ক্রিম আর তোমাকে ব্যবহার করতে হবে না তোমাকে যেই দেখবে বলবে দেখো তোর চেহারা কি সুন্দর কথা ঠিক না বলেন ব্যবহার করেন বুঝুন না কথা অথবা জার্মানি ব্যবহার করেন অথবা অস্ট্রেলিয়া ব্যবহার করেন হ্যাঁ মেড বাই ইন্ডিয়া ব্যবহার করেন আর আমরা ব্যবহার করি মেড ইন মদিনা কি ভাই আমরা কোনটা ব্যবহার করি বলেন আমরা ব্যবহার করতে পারবেন না আরো মজার বিষয় করতে এক পয়সাও খরচ হয় না কি ভাই মেডিন মদিনে ব্যবহার করতে কি খরচ হয় না এক পয়সাও খরচ হয় না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এজন্য জন্য আলবদু নুর রসুল বলেন অজু হলু নূর অসলাতু অসলা তু বুরহান আর নামাজ হলো তোমার পক্ষে দলিল এবার বলছেন দিয়া আর রোজা হলো তোমার জীবনকে আলোয় আলোয় ভরে দিবে সামনে অথবা ফেসবুক এর সামনে আলোর আলোর ভুবনের মধ্যে ছিল রাত তিনটা বাজে ঘুমাইছে সকাল দশটায় উঠছে আপনার ইমানদারিতে বলেন তো কার চেহারা সুন্দর কি হয় ছিল আলোয় আলোয় ভুবনে আর একজন ছিলেন আলো মনে করি এটা মূলত আলো নয় যেটাকে অন্ধকার মনে করি এটা মূলত অন্ধকার নয় বলে নামাজ পড় এটাই তোমার আলোর জন্য যথেষ্ট কি হয় পড়ব তো ইন আল্লাহ আল্লাহ আমাকে তাও ফি দান করেন এবার বলবেন হুজুর আমি যদি পাশক্ত নামাজ পড়ি আর কি দিবেন বলেন রব্বুল আলামিন বলেন লাল্লা কাতার দ আমি না তোমাকে খুশি করে দিব এখন আগামী দিনের রিজিক যদি আমার না হয় আমি খুশি হব কিভাবে পরশুর রিজিক যদি আমার না হয় আমি খুশি হব কিভাবে এই জন্য রব্বুল আলমিন বলেন তুমি যদি পাশক্ত নামাজ পড়া তুমি কথা দাও তুমি পাশক্ত নামাজ পড়বা আমি কথা দিলাম তোমার মুখে লোকমা মা তুলে দিব কথা কি বুঝাতে পারছি আমি এই আমাদের দেশের কোনো ইমামের কিস্তি নাই আলহামদুলিল্লাহ বলেন বুঝুন নাই কথা মনে হয় বুঝছেন সবাই বলেন সবাই বলেন আমাদের ইমামদের কি নাই বলেন আমাদের কারো কোনো ইমামের লোন নাই আলহামদুলিল্লাহ বলেন কোনো কারো কারো থাকতে পারে আমাদের জানা নাই এটা সাহায্য মহাদ এটা সাহায্য কি এটা এটা না আমরা বলবো না সাথে দুই একজন থাকলে থাকতেও পারে কিন্তু আমরা বলবো নাই। আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে আর কারণ নাই আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে লোন মুক্ত পৃথিবীতে আর কোনো সম্প্রদায় নাই কথা ঠিক না ব্যাখি বলেন আচ্ছা ব্যাপারটা কোথায় আমাদের জিন্দিগি লোন মুক্ত কেন আমাদের জিন্দগি ঋণ মুক্ত কেন আমাদের জিন্দগি কর্জা মুক্ত কেন আমাদের জিন্দগি নামাজিদের জিন্দগি হ্যাঁ এক ঋণ মুক্ত কেন কিস্তি মুক্ত কেন একটাই কারণ কর নামাজ তোমার প্রয়োজন আমিও পুরারাম পুরা করে দেব কি হয় আচ্ছা আপনি বলেন তো আমাদের দেশে সিএনজির ড্রাইভার সিএনজি ওয়ালা মা সপ্তাহে কত কামায় ডেলি কত কামায় ডেলি এক হাজার হলে মাসে কত আচ্ছা এবার বলেন তো ইমাম বলেন তো ওদের জামা সুন্দর না আমার মসজিদের ছ টাকার ইমামের জামা সুন্দর হ্যাঁ তাহলে বুঝা গেছে টাকার সাথে জামার কোনো সম্পর্ক নেই কথা ঠিক নামি বলে না আচ্ছা ইমাম সাহেবকে যদি জিজ্ঞেস করেন হুজুর দেশি মুরগি কবে খেয়েছেন বা তো আপনার ছ টাকা দেশি মুরগি কবে খেয়েছেন ইমাম সাহেব বলবে আলহামদুলিল্লাহ কবে খাই নাই মনে নাই বাস্তব না বাস্তব বলেন আর ওই ত্রিশ আমার মুখে আমার রব লোকমা তুলে দিবে তাহলে পড়তে পারবো না ইনশাল আমাদের সমাজের যুবক যদি নামাজ ধরতো কি বলেন কি পরিমান বরকচ হতো ওদের জীবনে যুবকদের পায়ে ধরে বলি এই মাহফিল থেকে সিদ্ধান্ত নাও আমি আর জীবনে নামাজ ছাড়ব না বলেন না ইনশা আল্লাহ বলবো তো নামাজ ইনশা আল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করেন আমার বন্ধু আপনি বলবেন যে হুজুর আপনি আমাদেরকে এভাবে পায়ে ধরে ধরে বলার কেন কেন এত বলছেন আল্লাহ আবুল খাইম আল যাউজি এক বিখ্যাত মুহাদ্দেশ ছিলেন তিনি তার এক কিতাব আল্লাহবিল সহিবের মধ্যে লেখেন বা দেখো আমরা তোমাদেরকে এই জন্য বলি কোনো মানুষ যদি ঘরে যায় ঘরে যাওয়ার পরে যদি দেখে তার দুই বছরের বাচ্চাটা বিষাক্ত একটা সাপ নিয়ে খেলা করে বিষাক্ত একটা সাপ নিয়ে হামাগড়ি দিয়া খেলা করতেছে বলেন যে তখন আপনি কী করবেন আপনি নিশ্চয়ই প্রথম চিন্তা করবেন এই বাচ্চাটাকে টান দিয়ে বাঁচাবেন কথা ঠিক না ব্যাঠিক হলেন যদি তার হাত ভেঙেও যায় তাকে টান দিবেন পা ভেঙেও যায় তাকে টান দিবেন যদি আপনি পারেন এরপর আপনি সাপ মারবেন আর সাপ না নাই। কিন্তু আপনি জীবন বাজি লাগায় বাচ্চাকে উদ্ধার করবেন কিনা বলেন আচ্ছা আপনি যদি নিজেও বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করলেন না আপনি আপনার মতো করে চলে গেলেন কতক্ষণ পরে আয়সা দেখলেন যে এই বাচ্চাটাকে সাঁপে কামড় দিছে এবার দেশবাসী আপনাকে কি বলবে তুমি কত বড় হারামি তুমি না ফারলে আমি কইলে আঁকা কথা ঠিক নয় ব্যথি করেন তুমি যদি না পারলে উদ্ধার করতা আর তুমি না ফারলে আমারে কইলে আঁকা গ্রামবাসীদের কইতা আমরা চেষ্টা করতাম তুমি কত বলো সওয়ালেম তুই কত বড়ো হারামি তুই বাচ্চাটাকে ক্যামেরারে সাপের মুখে রেখে গেলি আমাদেরকে যদি রব্বুল আলমী জিজ্ঞেস করে এই যারা নামাজ পড়ে নাই তারা তো আগুন নিয়ে খেলছিল যারা রোজা রাখে নাই তারা তো আগুনে হাবুডুবু খাচ্ছিলো ওরা বুঝে নাই ওরা বুঝে নেই এজন্য করছে তুমি বুঝছো তুমি কেন ওদেরকে বলো নাই কথা ঠিক না বলে না। জন্যই আমরা আপনাদেরকে বলি এই আমরা আপনাদের পায়ে ধরি যদি পারতাম আপনাদের পায়ে ধরে বুঝাতাম আল্লাহর কসম খা বলি মুস্তিমুম্মা যতদিন পর্যন্ত বা সক্ত নামাজ জামাতের সাথে পড়বে না মুস্তিমুম্মার ফজরের জামাত যতদিন পর্যন্ত জুমার জামাতের মতো হবে না মুস্তিম মুম্মার আসরের জামাত যতদিন পর্যন্ত জুমার জামাতের মতো হবে না ততদিন পর্যন্ত আসমান থেকে সাহায্য আসবে না কীভাবে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে এই জন্য চলেন নিয়ত করি পাচক তো পড়ব না ইনশাল্লা হ্যাঁ আচ্ছা আপনি গ্রামের বাড়িতে গেছেন বর্ষাকালের ভরা ভরা ভরা পুকুরে পুকুরের পাড়ে দেখলেন আপনি দুই বছরের একটা বাচ্চা পানি নেয়া খেলে পানি নেয়া খেলে আপনি বলেন তো আপনি কি করবেন এই বাচ্চাকে ওখান থেকে সরাবেন কিনা বলেন হটাবেন কিনা বলেন যদি বাচ্চা আপনাকে কামড় দেয় পানির মজা পাইয়া সে বলে আমাকে ছাড়ো আমি খেলতেছি আমি পানিতে খেলতেছি আপনাকে কামড় দিছে কিন্তু আপনি তারপরেও তোকে উদ্ধার করবেন কথা ঠিক না ভে ঠিক হলেন আপনি ওরা হাত ধরে সরায়া দিবেন আর বলবেন তুমি তো বুঝো না একটু পরে যদি টুপ করে পড়ে যাও তো তোমার লীলা সঙ্গ এখন আপনি ওরে এখানে রায়খা চলে গেলেন আর একটু পরে আয়সা দেখলো লোকজন আয়সা দেখলে বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে বলেন তো এবার আপনি কি জবাব দিবেন সমাজকে তুমি কত বড় হারাবি তুমি ব্যচাটাকে কেন সরাই না এই জন্য আমরা দুঃখে আপনাদেরকে বলি আপনাদের সামনে বক্তৃতা দিয়ে আপনাদের কলিজা ভিজবে না এটা আমরা বুঝে গেছি বক্তৃতা দিয়ে আপনাদের কলিজা আর ভিজবে না আপনাদের কলিজা তোটা পাশান হয়েছে আপনাদের কলিজা আর আমাদের বক্তৃতা দিয়ে ভিসবে না আর আমরাও আপনাদের বক্ত কলিজা ভিজানোর জন্য বক্তৃতাও করি না আমরা বক্তৃতা করি আপনাদের কানের জন্য আমরা বক্তৃতা করি আপনাদের কানের জন্য নবীরা বক্তৃতা করতো উন্মতের দিলের জন্য কথা ঠিক না ব্যাঠিক বলে না নবীরা বক্তৃতা করতো কী লেখা উন্মতের দিলের জন্য আর আমরা বক্তৃতা করি কী লেখা আপনাদের কানের লেখা আপনারাও দিলের লেখা শুনেন কোন নবী কণ্ঠ দিয়ে ওয়াজ করেন নাই আরে কথা বুঝেন কিনা বলেন আমি কি বুঝাতে পারছি আপনাকে আজকে কন্ঠের বাজারের কারণে কিছুই পড়ে নাই সে কণ্ঠ দিয়া হাওয়া হাওয়া দিয়া চলে যেতেছে কণ্ঠের উপরে এখন পয়সা বসে কণ্ঠের উপরে পয়সা গলাটা কেমন দেখো গলাটা সুন্দর কিনা দেখো কথা ঠিক না ব্যাটে বলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য চলে নামাজ পড়বো না ইনশাল এই আজকের এই মাহফিলে থাকে ইনশাল আল্লাহ আমাকে তাও দান করেন আমার বন্ধু তুমি যদি পা শক্ত নামাজ পড়তে পারো নাজ শুরু হবে নাজ প্রশ্ন হবে মার রব্বু তুমি বলবা রব্বি আল্লাহ রোজানা তিনশো বাউন্নবার করে বলছিলাম এবার বলবে তোমার দিন কি নামাজ পড়ছো বলবা বাহ বাহ তার কথা মতেই তো রোজ আনা পাঁচ অত নামাজ পড়ছিলাম কি ভাই ফেরেস্তা তো উত্তর পাইয়া ফেরেস্তা বলবে আমি যাইগা তো এবার বন্ধু কি বলবে জানি কাসো ওইদিকে আরে যাচ্ছো কোথায় আমি না না হবে না নিচে বিছানা লাগাও বিছানা মাটির বিছানা শুভো না যাও সোহান বলবেন না ফেরস্তা বলবে রকবুল আলমিন তোমার বন্ধু নাকি মাটির বিছানায় না তো আল্লাহ তালা বলবেন ফাফ্রেসু হু মিনাল জান্না যাও জান্নাত থেকে নিচে জান্নাতের গালিচা বিছিয়ে দাও এই জন্য আপনি তো দেখছেন আপনার দাদাকে মাটির বিছানা রেখে আসছেন একটু পরেই এটা জান্নাতের বিছানা এবার ফেরে আসতে বলবে হয়েছে তো জায়গা না না শোনো হয় নাই এখনও তুই কী করতে হবে এটা এত সংকীর্ণ কেন এত ছোট্ট রুমে ঘুমাবো কেমনি ওখানে এদিকে মাটি ওদিকে মাটি এদিকে যায় যায় এত সংকীর্ণই কামরাজ আমি ঘুমাবো কিভাবে আল্লাহ তোমার বন্ধু বলে এটাতে ঘুমাবে কিভাবে আল্লাহ মস্যহু ওটাকে প্রশস্ত করে দে ফের বলবে আল্লাহ ওটাকে কদ্দূর প্রশস্ত করতাম তা আল্লাহ তালা বলবেন তার দৃষ্টি যদ্দুর যায় এবার কার দৃষ্টি কদ্দূর যাবে যার ইমান আর আমাল যদ্দুর তার দৃষ্টি তদ্দূর যাবে এবার ফেরাস্তা বলবে হয়েছে তো বড় হলরুম হয়েছে তো হা হয়ে গেছে তো এবার বলবে জায়গা শোনো না যাওয়ার উপায় নাই শুন যাওয়ার উপায় নাই দেখিস না এখানে আমার কেউ নাই তুই এখন দাঁড়ায় দাঁড়ায় বাতাস কর আমি ঘুমাবো কি বলবে বলেন্লাহ করেন কি বলবে বলেন আরে বাতাস কর। ফের্তা বলবো আল্লাহ তোমার বন্ধু বলে তাকে নাকি আমি বাতাস করতাম জান্নার থেকে দুয়ার খুলে দাও জান্নার থেকে জানাল্লা খুলে দাও আমার বন্ধু জান্নাতের হাওয়া আসতে থাকে এবার বন্ধুকে এবার তিনটা তো হয়ে দামি গালিচা জান্নাতের হয়ে গেল বিশাল হয়ে গেল। জান্নাতের ধীরে ধীরে বাতাস আর হাওয়া শুরু হয়ে গেল এবার ফেরেস্তা বলবে নাম বন্ধু এবার ঘুমাও সুহান্লা বলবেন কি বলবে বলেন কি বলবে এবার ঘুমাও ঘুমাও কোন ঘুম জানো যেভাবে ঘুমায় দার মতো ঘুমাও দুলা যেভাবে ঘুমায় তার স্ত্রী ছাড়া তাকে কেউ জাগায় না তুমিও ঘুমাও তোমার রব ছাড়া তোমাকে আর কেউ জাগাবে না মজা হবে না ইনশাল জন্য আশার নামাজ পড়বো ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ ঘুম তো পরিপূর্ণ ভাবে কবরে যাব ঘুম কোথায় যাবো বলেন ইনশাল এক ঘুমে দরিয়া পা ঘুমে হাসরে মজা কি ভাই মজা হবে না ইনশাল্লাহ বলেন যারা নামাজ পড়ে না ওরা কোথায় ঘুমাবে কয় বছর যে কয়দিন বেঁচে থাকে ওই কয় বছর ঘুমাবে যে কয় বছর বেঁচে থাকে ওই কয় বছর ঘুমাবে এরপরে তো শেষ কত ঠিক না বেশি বলে না তো কে দুনিয়া কুটি কুটি বছরের পরিবর্তে ষাট বছর ঘুমাবে কে কোন পাগলে এই জন্য আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘুম থেকে উঠবো ফজরের আগে আর ওখানে ঘুমাবো ইনশাআল্লাহ চূড়ান্ত ঘুম ওখানে যাব। আল্লাহ তুমি তো আমাদেরকে ঘুম থেকে উঠিয়েছ আল্লাহ বলবেন কয়দিন ঘুমাইছ কয়দিন ঘুমাইছ কয়েকদিন বা কিছুদিন হবে আর কি একটু আগে ঘুমাইছ না তো কখন ঘুমাইছ তোর মনে হচ্ছে যেন জহর নামাজ পড়ে খেয়ে ঘুমিয়েছি উজাই বলবে এই ফেরেস্তা আসর নামাজের সময় চলে যা দেখো না পানি দাও আমি তো জোহর ভাত শুরু হয়ে যাবে দেখবে যে আল্লাহ আকবর কাবিরা ফেরেস্তাকে বলবে ফেরেস্তা কি ব্যাপার সূর্য দেড় হাত উপরে জমিন তামার ব্যাপার কি ব্যাপার কি ছায়া লাগাও আল্লাহ তোমার বন্ধুকে ছায়া লাগাইতে ছায়া দিয়েছে তো বল ফেরাস্তা বলবে দেখি আপনার পাসপোর্টটা দেখি হ্যাঁ আপনার পাসপোর্ট তো ইমাম আদেল আপনি ইনসাফ করেনা বাদশাহ আপনি যান আপনি আরো সায়া জিমিন নিচে গিয়ে আরাম করেন এবার বলবে আচ্ছা তোমাকে দেখি তোমাকে দেখি হ্যাঁ ও শাহ আব্বু না তুমি না যুবক তোমার জওয়ানই কাটিয়েছো তুমি আবাদতের মধ্যে তুমি ও যাও আর শাহজিমিন নিচে গিয়ে আরাম করো আচ্ছা তুমি আপনি মুরব্বি আপনি বুড়ো মানুষ আপনার পাসপোর্টটা দেখি হ্যাঁ এটাও তোমরা দুজনে একে অপরকে কার জন্য ভালোবাসতো এটা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতো এই জন্য প্রত্যেক মুসলমান কোন না কোনো আল্লাহওয়ালা কে ভালবাসা সোহান আল্লাহ বলেন কোন না কোন কি করা আপনি ঠিক করে নেন জীবনে আমি অমুক আল্লাহবাস আল্লাহর আলিল্লা আল্লাহর জন্য এরা একে অপরকে বিচ্ছিন্ন হতো তা আল্লাহ তারা বলেন যাও এদেরকেও আর সাজিম নিচে গিয়ে সাহা করো এজন্য প্রত্যেকেই বলেন যে আমি কোন আল্লাহ আল্লাহকে মহাব্বত করবো ইনশা আল্লাহ বলেন না ইনশাআল আপনি আপনার মসজিদের ইমামকেই মনে বলেন একজনকে ঠিক করে নেন্লা ছায়া মিলে যাবে আরশি যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না আরশা আজিমের ছায়া ছাড়া যেদিন আর কোন ছায়া হবে না সেদিন আল্লাহ তালা আপনাকে আর আমাকে আরশা আজিম নিচে ছায়া দিয়ে দেবে বলে দেখি তোমাকে দেখি তোমাকে হ্যাঁ ওটা তো মজার বিষয় কি ও জাতুন এই যুবক ওকে রাতের অন্ধকারে দেখেছে কোনো সুন্দরী মেয়ে ডেকেছে বংশীয় কোনো মেয়ে দেখেছে জেনা করার জন্য আর সে বলছে না ইনি আকাফুল্লা আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি সাহা আল্লাহ বলে কি বলছে বলেন আমি আল্লাহকে ভয় করি এজন্য জন্য যুবক এই শব্দ শিখাও আমি তো আল্লাহকে ভয় করি আমার চোখে হার সুরমা লাগাও আমার কানে কানে শিশা ঢেলে দাও আমার জবানকে হেফাজত করো আল্লাহর কসম চোখ নিচু করো চোখ হেফাজত করো কানকে হেফাজত করো জবানকে হেফাজত করোমিনা এটা না মাঝে মাঝে জিকির করতো আর তার চোখ থেকে পানি পড়তো বলে এটা মাঝে মাঝে জিকির করত। রাতের অন্ধকারে উঠে উঠে একাকে এটা জিকির করত। আর তার চোখ থেকে পানি ছড়তো তোরবুল আলমীর বলেন এটাকেও তুমি আর শাহজিবী নিচে ছায়া দিয়ে দাও মজা হবে কিনা বলেন না হইতে পারে একজনকে এই সাত ডিগ্রির কারণে একজনকে ছায়া দিবে আল্লাহ আকবর আপনাদের মেহমান এসে গেছেন আজকের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের হজরত এসে গেছেন ইনশাল্লাহরত কথা বলবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন ইনশাল্লাহ আমরা সকলেই পাশাল পড়ব তো ইনশাল্লাহ এই বছর রমজান মাস থেকে রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন ওমা আলাইনা